ধৈরাল তালার সামনে নিয়ে এমনি বলবো মাহবুত তেরে মাহবুব কে আর হাকি কত সুর ওকে মহবুত এমন কোন আমল করতে পারি নাই মাহবুত আমার আল্লাহামদুল্লাহ هَادِيَ لَهُ এসহ হু আল্লাহ ইরী কল ওষহ দু হাবিব না ওহনা বুহ ওর সো হসলি আলমহাম কমা সোল ইম্বর আল আলি ইম্বাহি কাহামিদ আলিম হাম কম ইমি কাহি জিনুফিল্ল জিনিস কদ قَدَّمَتْ لِغَدٍ মন্দ اللَّهَ আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হলাম রুবি দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ মা বোনার সে জন্য শুরু মহানবের শুক্রিয়া আদায় করি সকলে জবান খুলে প্রাণ খুলে কালী মতো উচ্চারণ করি আলহামদুলিল্লাহ একটা আয়াতম বান্দাহ কে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন বলেছেন ইয়া আমানু। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাহ বড় মায়া করে দেওয়া একটা ডাক বান্দার যে সম্পর্ক ওই সম্পর্ক ইমানের সম্পর্ক ওই সম্পর্ক ধরে বলে বাবা যেমন তার সন্তানকে দুই ভাবে ডাকে এক হচ্ছে নাম ধরে ডাকে बात सन्तान जो सम्पर्क डाके नाम डाकुल्ला ना आमा डाके शासन शस्तर एक भय क्या क्या बाबा जन सतान के बाबा और सन्तान जे सम्पर्क सम्पर्क डाक दे এইভাবে বলে আব্বু তখন সন্তান আমার নেই কঠিন কিছু না ঠিক রকম ভাবে দেন দিয়েছে এক হচ্ছে নাম ধরে মানুষ হজরত শফি রহমতুল্লাহ আলাই বলেন যখন আল্লাহ বান্দাহ কে নাস বলে দেন। তখন বুঝে নেওয়া পরবর্তীতে রব যা বলবেন ইয়া ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া আল্লাহ তালা বান্দাহ কে বড় মায়া করে একটা ডাক দিচ্ছেন প্রস্তুত থাকা যে এর পরে আল্লাহ যে কথাগুলো বলবেন এটা আমার জন্য বড় উপকারী কথা এতগুলো কথা বললাম আমিও এই জন্যে যে মনোযোগ দেওয়া যে আল্লাহ তা যে কথাগুলো বলবেন বলেছেন এটা আমার জন্য অত্যন্ত জরুরি এবং দামি কথা তো রব কি বলেছেন রব বলছেন অরব এখানে বান্দাহকে দুইটা হুকুম করেছেন মূলত একটা হুকুম আর একটা হুকুমটারই ব্যাখ্যা আমার কাছে মনে হচ্ছে প্রথম হুকুম হচ্ছে আল্লাহকে দ্বিতীয় হুকুম হচ্ছে ওয়ালা কাদি আমার কাছে মনে হচ্ছে এটা তফসির কিতাবে পাই নাই এই জন্য কথাটা একটু বিনয়ের সাথে বলছি আমরা তাফসিল করি নিজের থেকে কোনো বক্তব্য দিই না কিন্তু কোনো বক্তব্য যদি সাথে সাংঘর্ষিক না হয় তখন কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তাও বড়দের বক্তব্যের সাথে যেন সাংঘর্ষিক না হয় এটাও খেয়াল করি কারণ সারা জিন্দিগি পরে এটাই বুঝেছি যে আমার বুঝ বড়দের বুঝের কাছে কিছুই না বড়দের বুঝটাই আসল বুঝ বড়দের বুঝের কাছে নিজের বুঝকে কোরবানি দিয়ে আসছি সারা জিন্দগি এই জায়গায় মনে হচ্ছে আমার কাছে ভুল হইলে যেন আল্লাহ আমাকে মাফ করেন হুকুম করছেন সেই ভয়টা করবো কদ্দমত লিহত প্রত্যেকটা মানুষের উচিত তার আখরাত নিয়ে ভাবা চিন্তা করা সে তার আখরাতের জন্য কি কামাই করতেছে এটাই তাকুয়া আমার ভাই আপনাদেরকে আখেরাত মুখী হওয়ার জন্য লম্বা আলোচনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে আমি ওই কথাগুলো আগে আন বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হচ্ছে আজকের সমাজ সাধারণ মানুষ বিশেষ মানুষ আমার মতো লিবাসের আমরা আমার নিজের কথাই বলি আমাদের কাজকর্ম দেখে বুঝার উপায় নাই যে আমরা কেউ আখরাত এমন হয়ে যায় যে এবার করতেছি দুনিয়াকে টার্গেট করে মনে হয় মাঝে মধ্যে বড় অফ অথচ রবের হুকুম উল্টা রবের হুকুম হচ্ছে আল্লা রসুলামকে যারা ইমান সহ দেখেছেন এবং ওই একই ইমানের উপর যাদের মৃত্যু হয়েছে তারা হচ্ছেন হজরাত সাহাবি আলিম আজমাইন তাদের গোটা জীবনের কাজ কর্ম সব কিছু করেছেন আখরাত সব টার্গেট আখেরাত আলোচনা করব মাকসাদ হচ্ছে আমার জীবনকে সাহাবায় কামের জীবনের সাথে মিলিয়ে দেখা আল্লাহর গ্রহণযোগ্য বান্দাদের জীবনকে আমার জীবনের সাথে মিলিয়ে দেখা কেন পার্থক্যটা নির্ণয় করা দূরত্বটা নির্ণয় করা যে আমার জীবন থেকে কত রামের হালতের চেয়ে আমার হালতের দূরত্ব যত বেশি হবে আখরাতে তাদের অবস্থান থেকে আমার অবস্থানও তত দূরে হবে একদম লিখে রাখে এই জন্য ক্রামের হালত বলা যেন সাহাবায় ক্রামের অবস্থা জীবনটা দেখে আমি আমার জীবনটা তাদের মতো করে কিছুটা তাদের কাছাকাছি পৌঁছতে পারি তাইলে আশা করা যায় হাসরের মাঠে আমার অবস্থান আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবি শ্রেষ্ঠ সাহাবি হাজরত আবু বকর সিদ্দিক নাম শুনেছি না আমরা আলহামদুলিল্লাহ মুসলমান আবু বক্কর নাম শুনে নাই হইতেই পারে নাধবা অসহায় নারীদের লিস্ট কেন যাদের কাজ করার কেউ নাই আপন জন কেউ নাই যার মনে চায় ওই লিস্ট দেখে চলে যাব তো একদিন হজরত আসছেন নিজের নামে একজন বিধবার জিম্মদারি দায়িত্ব নেওয়ার জন্য। এই চিন্তা করে হাজরত পরবর্তী দিন সকালবেলা ফজরের পর ওই বুড়ির বাড়িতে যায় হাজির দরজা নক করে বলছেন মা আমি আপনার ঘরের কাজগুলো করে দেওয়ার জন্য আসছি কি কাজ আছে আমাকে দিয়ে দেন বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন কাজগুলো করেন ইতিমধ্যে ওই কাজ করে তিনি চলে গেছে সময়টা কখন জোরে বলেন একটু কথাটা বইলেন ঘুমাইছেন নাকি হাজর হ পরবর্তী দিন আসলেন ফজরের আজানের অর্থে আজানের অর্থে আইসা দরজা নক করে জিজ্ঞেস করতেছেন মা আপনার ঘরের কাজগুলো আমাকে দিয়ে দেন আমি আসছি আজকেও আল্লাহর বান্দি জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যে আল্লাহর এই কাজ বলেন করেন তিনি আজানের সময় হয়তো মর আল্লাহ ইচ্ছা তো দৃঢ় যে বুড়ির খিদ্ভত আমি করব দেখে নিব কে তারি আসে ঠিক আছে আমি কালকে তাহাজুদের অক্তে আসব আরো আগে তাহার যুদের অনটা তাহার সারা জীবনের জন্য মনে রাখবেন সাহারি রক্ত কখন শুরু হয় তাহার্যুদের অক্ত কখন শুরু হয় সূর্য ডুবা থেকে সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত পুরা রাতটাকে কয়টা ভাগ করবেন তিন ভাগ করে শেষ ভাগ যখন শুরু হবে তখনই সাহারির রক্ত শুরু হয় তখনই তাহাজুদের রক্ত শুরু হয় আইসা বুড়ির দরজায় নখ করে বলতেছেন মা আপনার ঘরের কাজ আজকে আমি করবই আমাকে দেন আজকেও বুড়ি জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজ করে চলেন তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছে। এইবার কাজ হজর আগে এই চিন্তা করে হাজার তোমর রাহতাল পরবর্তী দিন গভীর রাতে চুপচাপ বুড়ির বাড়ির সামনে ঝোপে দাঁড়ালে চুপচাপ বসে আছেন কে আসে দেখবেন আজকে गभर रात देखते हज तोमर एक मानुस हज तो, तो, तो दाड़ी अरे भाई अपन की हालत हम जानिना गाते अंधकार हटात क्यों दाड़ो ए क्या बेहू पड़े दीता चित হাজরত ওমর যার সামনে দাঁড়াইছে তিনি হঠাৎ ভয় পেয়ে চিৎকার দিয়ে পরে যাবেন হজরত ওমর দেখেন তিনি আর কেউ না তিনি খালিবতুল মুসলিম হজরত আবু বকর সিদ্ধ হাজরত জিজ্ঞেস করছেন দুইটা কথা প্রথম কথা হচ্ছেই ছিটছে তো ছিটছেই খবর নাই পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝে খালি পায়ে হাঁটতেছে আল্লাহ রাস্তায় তো রাস্তায় মাঝে মাঝে দেখা হইলে একদম জামার কালার চেপা দম সুফিগিরি দেখা জামা দেশে এটা মহাব্বত মহাব্বত এটা ভরস না মহাব্বত এভাবে কেন চলো হকর সিদ্ধানুকে জিজ্ঞেস কেন আসছেন অন্ধকার কাটা আটকায় কত কিছু ঝামেলা হাজরত আবু বকর রাহু তালাহু জবাব দিচ্ছেন ওমর আমাদের সাথে সাহবা এ পার্থক্য বুঝাচ্ছি আগে বুঝেন জবাব দিচ্ছেন উমার জুতা পড়লে চটচট আওয়াজ হয় মানুষটার পেয়ে যায় আমি তো কাউকে জানাইতে চাই না আমি যে রবকে জানাইতে চাই ওই আল্লাহ জানলেই চলবে আমাদের হালত কি ভাই আমরা তো ইমাম সাপ নানা রকমের মুসল্লিদের সাথে আমাদের সাক্ষাৎ হয় কত রঙের মুসল্লিদের আল্লাহ দেখায় সাধারণ মানুষ আপনারা মনে করেন হুজুরা ডাইল খায়ুন আল্লাহর কিছু তাইলে আবার সরম পাইবো মাইন করবো একদিন আইসা একজনে দেখাইতেছে দেখছেন পায়ের অবস্থা আমি কি সমস্যা দেখেন না কি অবস্থা কি সমস্যা পড়তে পড়তে বুঝছো মাঝে মধ্যে দেখি আমরা খেল করি দরজার পাশে যখন কোন মুসল্লি দাঁড়ায় সবাই না দুই একজন আসে এরকম চিনি তো আমরা যখন দরজা ক্রস করি তো উনি তো চার ইমাম সব তখন দেখি নামাজের সুরত অবস্থা উচ্চারণ সব চেঞ্জ হয়ে যায়। মানে কত বড় বড় বুঝে বুঝি না ভাই আহ আমাদের ইমান আমাদের আমলের হালত দুই রকাত নামাজ পড়লে অপেক্ষা করি আমার কাছে ওই কেন আসে না এইরকম হালত আমাদেরকে দিলেই তো আমরা করতে পারতাম দোস্ত অমরের এই প্রশ্নে আবু বকর কি জবাব দিয়েছেন আবু বকরের জবাব বুঝার আগে আগে আবু বকর হবে কেন কারণ মানুষের কথার ওজন ব্যক্তির ওজনের উপর নির্ভর আপনাকে ঠিক একই কথাটা যদি এলাকার কমিশনার বলে আবদুল্লাহ কালকে দেখা করো তোমারে খুশি করে দিব ভিতর একটা পুলক অনুভব করবেন মনে মনে চিন্তা করবেন না জানি কি দেয় আল্লাহ জানি এমপি সাহেব দেন ঢাকছে কালকে দোয়া করিস ভাই না জানি কি দেয় আল্লাহ বক্তব্য কিন্তু একটাই একই বক্তব্য যদি মানুষ প্রধানমন্ত্রী দেন আবদুল্লাহ কালকে আমার অফিসে দেখা করো তোমার খুশি করে দেবো আবদুল্লাহ কি হালত হবে আমি তো জানি না আমার কথা বলি আমার কানে যদি কোনো খুশ খবর আসে আমি তো খুশিয়ে খুশি এসে তার ঘুমাম না কিন্তু একটাই কিন্তু কথার ওজন বাড়তেছে কি জন্যে ব্যক্তির কারণে কি জন্যে ব্যক্তির ওজনে কথার ওজন বাড়ে এই জন্যে আবু বখর রাজি আল্লাহ অমর কে কি জবাব দিয়েছে। আবু বকরের জবাবটা বুঝার আগে শোনার আগে ইসলামের প্রথম খলিফা রসুরের শ্বশুর হিজরতের সঙ্গে এগুলাই চিনি আবু বক্কর রদিয়াল আরো অনেক পরিচয় আছে সাধারণ মানুষ না আবু বকর অনেক দাম আবু অল্প কিছু শোনেন শুধুমাত্র জবাবটার ওজন বুঝানোর জন্য সাহবা কেরাম কতটা আখেরাত মুখী ছিলেন ওইটা বুঝাইতেছি আগে মাথায় ঠিক রেখেছেন কি আলোচনা চলতেছে পরে তো হারাইয়া যাবে আমাদের জীবন কন্দিগার সাহাবায়ের জীবন টার্গেট লক্ষ্য কি ছিল দেখা যায় আরবের আকাশ আর বাংলাদেশের আকাশ কিন্তু এক না আমাদের আকাশে ম্যাগ থাকে মেঘাচ্ছন্ন থাকে মেঘলা আকাশে সমস্ত নক্ষত্রগুলো দেখা যায় না আরবের আকাশ স্বচ্ছ পরিষ্কার সেখানে পরিচ্ছন্ন আপনার উন্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলী জবাব দিলেন उच्चारित आशा जिज्ञेस करेचार मानुष जाने जबाब कौन आसपर जिज्ञेस कर নিজে অনুভব করি মাঝে মধ্যে আর নিজের গাইড লাই বল মানুষের প্রশংসা করলার আর ভুল লাগিনি এটা মানুষের নেচার আমি তো মানবিক গুণের না জিজ্ঞেস করছেন সাল্লি আসাল্লাম আম্মাজানকে হতাশ করে বললেন আইসা আমার উম্মতের মধ্যে যার আমল ওই আকাশের নক্ষত্রের চেয়েও বেশি সে হচ্ছে ওমর উবনুল হত এখন আমা কি বলে চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে গেছে চুপসে গেছে মানুষের চেহারা দেখলে ভেতরের খবর বুঝতেন অনুমান শক্তি খুব প্রখর ছিল গায়েব জানতেন না অনুমান শক্তি খুব প্রখর ছিল এটা অনেকেরই আছে দেখলে বুঝে ফেললেন আর এমনি তো আপনাদের কথাই আছে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মানুষের ভেতরের খবর তো চেহারা দেখলে এমনি বুঝা যায় রসুল বুঝে গেছেন আমার জানের ভিতরে গন্ডগোল চলতেছে শুনো শুনো আয়সা শুনো গোটা উম্মতের আমল তুলনা করার মতো ব্যাপার আছে কিন্তু তোমার বাবার আমল এত বেশি এত বেশি যাকে তুলনা করা যায় না গোটা উম্মত একদিকে আবু বকর আলাদা আবু বকরের আলাদা আলী জন্য নিজের জীবন সব শেষ করে দিছে গরিব ছিলেন না ধনী মানুষ ছিলেন আবু বকর ব্যবসায়ী ছিলেন আরবের বিখ্যাত ব্যবসায়ী আবু বকর ইসলামের সুর যুগে গোলামদেরকে মুসলমান গোলামদেরকে কিনে কিনে আবু বক্কর আজাদ করতেন আবু বক্ের অর্থ ছিল কিন্তু জন্য কারণে একটা কি হালত হয়ে গেছে একদিনের ঘটনা শোনাই ভর দুপুর সারা জিন্দিগি বইয়ের মধ্যে পড়েছেন কাটফাটা সেই দুপুরে কাকটা গেল পুকুরে কিন্তু বাংলাদেশের রোদে আসলে কাট খুব কমই ফাটে আরবের রোদে ফাটে ঠিকই ফাটে দাঁড়াইলে নবীর দরবারের পাশে কামরার পাশে সামনের যে আঙ্গিরা একবার ওদিকে যায় একবার ওদিকে উদ্ভ্রান্তের ন্যায় হাঁটছে চলছে এই দৃশ্য দেখলেন আবু বকর অস্থির ওদিকে যায় কি ব্যাপার বিষয় হজরত ওমর আইসা জিজ্ঞেস করতেছেন আবু বকর কি অবস্থা এই রোদের মধ্যে এমনি পায়চারি কেন করতেছেন অস্থির আপনি কেন কি বিষয় আহারে আল্লাহ নবীর সাহাবির কি হালত আবু বকরের জীবনের সাথে যদি মিলাইতে পারো কিছুটা হইলো তাইলে নিজেকে আশেখ রসুল দাবি করিয়ার প্রতারণার দরকার নেই হজরত আবু বকর জবাব দিচ্ছেন উমর খুদায় অস্থির হয়ে আর সইতে পারতেছি না দৌড়ে আসছে রসুলের দরবারে দেখি কিছু মিলে কিনা আল্লাহ রসুল সাল্লাম ঘর থেকে বের দুই বন্ধুর কথা শুনতেছে। কি সান্ত্বনা দিবেন রসুলের কাছে তো নাই কিছু আইসা বলতেছে। তোমরা খুদায় আসছো জায়গায় আমার কাছে কি বলতেছে নাম শুনতেছেন কি বলে আবু বক্কর কেন কান্না করতেছে কান্না করে আবু বক্কর বলতেছেন ওগু আমার সব সম্পদ আমি তখন দেই আমার বড় কষ্ট লাগে কেন যে আমার নবীর হাটটা নিচে চইলা যায় আমার হাটটা উপরে চলে যায় এটা আমার সহ্য আপনার কাছে আমার প্রার্থনা আপনি আপনার হাবিবের দিলের মধ্যে কথাটা বসাইয়া দেন বন্ধু আবু বকরের মালকে নিজের মাল মনে করেন আবু বকরের কাছে চাইয়েন না, চায় খরচ করেন, কাছে চাইলে দিতে সম্মান আর মহাব্বতের মাত্রাটা কত উঁচু হইলে চিন্তাটা এইরকম হইতে পারে আবু মকর একটু ভিন্ন ভাই সবার মতো না দিতে দিতে কিচ্ছু নাই সব শেষ ঘরে কিচ্ছু নেই তবুকের যুদ্ধ আল্লাহ রসুল সব সময় চান্সে থাকতেন আবু বকর কেমনি হারাবে প্রতিযোগিতা দিনই বিষয়ে প্রতিযোগিতা এটা ভালো ওরানি আসছে সময় চিন্তা করতেন কখন আবু বকরকে হারাইয়া দিবে। আজকে যখন আল্লাহর রসুল বললেন কারকি আছে নিয়ে আসো আবু বকর ওমর চিন্তা করলেন আজকে একটা সুবর্ণ সুযোগ পাইছি কেন যে আবু বকরের আছে কি দিবি কি হজরতমরের ঘরেও যে অনেক কিছু আছে ব্যাপারটা এমন না কিন্তু যা আছে আবুবো করেছে অনেক বেশি ঘরে গেলেন সব হজরত এক ভাগ নিয়ে আসছেন রসুলের দরবারে হাজির ইয়া রসুল আল্লাহ আমার পক্ষ থেকে চাদা। আল্লাহ রসুল সাল্লা আলিয়া জিজ্ঞেস করলেন কি আনছেন আপনি তো প্রশ্নটা খেয়াল করিলেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কি নিয়ে আসছে আল্লাহ দিল আহারে আমার বন্ধু কি নিয়ে আসবে আর ওমরের হইল আশা আজকে আবু বকর কে হারাইয়া দুইজনের চিন্তা দুই রকম আহারে হাজরত আবু বকর আসতেছেন রসুল তাকায় আসেন এই চট তো বানানো চট ঘরে ছিল গায়ে দিয়া চলে আসছে এখন ছুটে যায় তো ভূতান্ত নাই বলে খেজুর গাছের কাটাগুলা দিয়ে দিয়া আল্লাহ রসুল দেখতেছেন আবু বকর ঘরে কি রায় কি নিয়ে আসছেন ওমর বলছেন ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছে আবু বকর কে জিজ্ঞেস করেন নাই আবু বকর কি নিয়ে আসছেন কি নিয়ে আসছে দেখতেই তো বাঁচতেছেন আল্লাহ রসুল জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রায়খা আসছেন हजरत रसुलकर हारानों को घर हाबू बक्स रही जबल्ला खेजुर पता बेड़ा बेड़ा गुरु थप देखील मे मध्य सुई गुलाब बेड़ार मध्य गेथे रखतम থাপা দেখছি কোনো সুই রয়া গেল কিনা যেন ওই সুইটা আমার কোন আল্লাহ রসুলকে সালাম দিছেন রসুলকে শোনাচ্ছেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ তালা আবু বকর সালাম পাঠাইছেন আমাদের সমস্ত আমলের করা এটাই তো টার্গেট আর আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন আবু জিজ্ঞেস করেন আল্লাহ তো আবু বকরের উপর রাজি আবু বকর কি তার রবের উপর রাজি আছে আবু বকরের মর্যাদা লেখায় আজকে জিব্রাহল আমিনের গায়ে চট রসুল অবাক হইলেন জিব্রাহ এই পোশাকে তো আপনাকে কখনো দেখি নাই চট পড়ছেন কেন হজরত জিব্রাইল বলতেছেন আজকে আল্লাহ করেছেন হুকুম জারি করেছেন সম্মানে সমস্ত ফিরিস্তারা চট পয়রা থাকতো আবু বকরের মর্যাদা বুঝতেছেন কিছু কেন বলতেছি আবু বকরের ওজন বোঝানোর জন্য कर चोखे पानी मर्जदा कत देखेंकबर सुर गुहे जख अबकर रसुल लुकान अल्लाहर हबीब जख अबू बकर आराम करते हैं मुख टाइम जान विषक्त किस बया नबी के गरत मध्य विषक्त सप छोड़ সাপটা আবু বকরি আল্লাহ পায়ের মধ্যে ধংসন করেছে এখানে একটা প্রশ্ন আসবে আল্লাহ আবু বকর আর কাফেরদের বাঁচাইলেন অলৌকিক আবু বকর কে এই সাপের ধ্বংসন থেকে বাঁচাইলেন না কেন প্রশ্ন আসবে সুহান আল্লাহ এই সাপ জানতেন সাপ না এটা ঈসা আলহিসের সময়ের সাপ নবী ঈসা আলিয়ালের জবানে চেহারাটা একটু দেখতে পারতাম তখন সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমারে ওই পর্যন্ত বাঁচায় রাখো আল্লাহ তার দোয়া কবুল করেছেন ওহির মাধ্যমে সাব জেনেছে ওহিমানি মানি তার কাছে আল্লাহ তার দিলের মধ্যে আবু কারণে তার এই পাঁচশো বছরের সাধনা বেকার যাচ্ছে সে সইতে ছিল না এই জন্য আবু বকরের পায়ের মধ্যে ধংসন করে গেছে হজরত আবু বকর ব্যথা আওয়াজ নাই রসুলের আরামে ব্যাঘাত হবে কিন্তু মানুষ তো কষ্ট তো না মানুষের কষ্ট কোনো না কোনো দিক দিয়া প্রকাশ পাইতেই হয় আবু বকরের প্রকাশ পাইছে চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে রসুল আবু বকরের কোলে শোয়া চোখের পানিগুলা পড়তে পড়তে কই পড়ছে যাইয়া সরাসরি আল্লাহ রসুল সাল্লা আল্লামের গালের মধ্যে পড়তেছে চোখের পানির শুধু তাই না আল্লাহ রসুলের কফিনের সাথে আবু বক্কর চোখের পানি জান্নাতে চলে গেছে কফিনে যখন ঢাকা আল্লাহ রসুল আবু বকর আসছে সবাই তো চিৎকার চেঁচামেচি করতেছে কোনোদিন রসুল দেখতে পারবে না ওই চোখ দরকার নাই তুমি নিয়ে যাও আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করছেন অন্ধ হয়ে গেছে মোহাবতের দাবি এটা হজরত স্থির চুমু জর করে চোখের পানি পড়তেছে ওই চমুক সময় চোখের পানিগুলো কফিনের মধ্যে মুখের মধ্যে আল্লাহ রসুলকে ওই করা হয়েছে। এই জন্য বড়রা বলেন আরে আবু বকর এমন মানুষ যখন জান্নাতের রাস্তায় জান্নাতের পথিক আবু বকর বলেন ইয়া রসুল আল্লাহ আমার চোখের পানি আপনি নিয়ে যান সাথে কইরা। আর কিচ্ছু নাই দেওয়ার মতো সব শেষ দিয়া শেষ আবু বকরের মর্যাদা এত বেশি दोस्त बोलतेमर जो जिज्ञेस करे आबू बकरतुगुल आबू बकर मर्यादा जार आम छोटा की दरकार इम আল্লাহ রসুল যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবু বকর একজন সেই আবু বকর অমরের প্রশ্নের উত্তর দিচ্ছেন কি অমর রে আমি কি আমার আখেরাত কামাই করব না আবু বকর আখেরাতের জন্য অথচ যার সম্পর্কে নবী বলেছেন আমার ডান পাশে থাকবে জান্নাতে ঢুকার সময় আবু বকর সেই আবু বকর তার আখেরাত নিয়ে পেরেশান হায় আমি কি আমার আখেরাত কামাই করব না কেন কারণ তাদের জিন্দগির যত আমল আছে ওই আমলকে তারা সামান্যই মনে করেছেন কিচ্ছু না মানুষ যে যত বড় সে তার আমলকে তত কম মনে করে কিচ্ছুই না হয়তো তোমর রিয়া তালা আমি কত বড় মানুষ চিনি আমরা অমরকে চিনি না চিনি না ইসলামের দ্বিতীয় হলিফাইডে জানি আরও কিছু ইতিহাস হয়তো জানি কিন্তু ওমরের স্পেশাল একটা বিষয় আছে যেটা আর কারণে আমি আর আপনি যদি হকের উপর চলি কি বলা হবে লোকটা হকপন্থী বলেন তো আবু বকর হকপন্থী না কথা বলেন ওসমান আলী সমস্ত সাহবাহ হক পন্থী কিনা কথা বলেন না সবাই হকপন্থী আল্লাহ রসুল্লাহ আলিয়া ওমর সম্পর্কে বলেছেন উল্টাটা উল্টাটা কি আল্লা রসুল বলেন দারাল হাকু হাইসু ওমর যেদিকে যায় হক তার পিছনে পিছনে যায় গোটা দুনিয়ার মানুষ সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে লোকটা হক আর ওমর সম্পর্কে রসুলের মূল্যায়ন হচ্ছে হক উমর পন্থী আল্লাহ তালা ওর আনের বহু আয়াত নাজিল করেছেন হজর ওমরের ইচ্ছা অনুযায়ী বহু আয়াত পর্দার আয়াতিমের পাশে নামাজ পড়ার আয়াতিমা নন্দিনীদের নিসা এগুলো সবর ইচ্ছা অনুযায়ী আল্লাহ এত মর্যাদা ওমরের অথচ নিজের জিন্দগির আমলারে কি মনে করতেছেন কি মনে করতেছেন একটা উদাহরণ দিয়ে খালি শোনে সব জানেন খলিফা হজরত হোজাইফাকে ডাকছেন হোজাইফা আমি জানি আল্লাহ রসুল আপনাকে মুনাফিকদের লিস্ট দিয়েছেন আমি জানি আপনি জানেন কিন্তু আমি ওমরের নামটা আসিনি চিন্তা করা যায় চিন্তা করা যায় ওমর সম্পর্কে রসুল বলেছেন ওমার উফিল জন্ন ওমর জন্নাতি ওমর সম্পর্কে রসুল বলেছেন দেখেছেন পরিদর্শন করেছেন ঢুকি কিন্তু অমরের আত্মসম্মান বোধ পেষ্টি এই জন্য ঢুকি নাই অমর মাইন্ড করতে পারে হজরতমর কান্না শুরু করছেন বলতেছেন আবি আপনার সাথে আবো লোলো ইয়াহি ফজরের রক্তে বিষাক্ত খঞ্জর দিয়ে হাজার ওমরের পেট যখন ফেলে ফেলে নারী বের হয়ে যায় কাপড় দিয়ে এরকম পেঁচ দিয়ে আটকায় অমরকে সয়া দেওয়া হইল হচ্ছে ওমর মাথাটাকে কোল থেকে নামায়া জমিনে রাখলেন মসজিদের মেঝে এখনকার মত টাইলস আর মোজাইকার পাকা না মাটি মাটি হজরত অমর কোল থেকে মুখটাকে নামায়া মাটির মধ্যে রাখলেন আর গালটা জমিনের সাথে ঘষতেছেন আর বলতেছেন ওইল উল্লক ইয়া রুক অমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তুমি ধ্বংস হইয়া যাবা এই কথা বলতে আর জমিনের সাথে গালটা ঘষতেছেন পার্থক্য কোথায় ওমরের সাথে আমাদের পার্থক্য কোথায় আবু বকরের সাথে আমাদের পার্থক্য কোথায় কারণ তারা আল্লাহর ওই হুকুমকে মূল্যায়ন করেছেন ওই যে রব বলেছেন নিজের আমলকে বড় করেন নাই বড় দেখেন নাই ছোট্ট মনে করেছেন অল্প মনে করেছেন আর আমরা অল্প আমল করি মনে করি অনেক কিছু করছি হাকিম মোলাম্মত মুজদ্দি মিল্ল হজরতানি রহমতুল একটু মনোযোগ দাও কথাটাই খাজ আজিজুল হাসান বলেন রব যদি আমাকে জিজ্ঞেস করেন খাজা আজিজুল হাসান কি আমল নিয়ে আসছো রবের সামনে দেখানোর মতো কোনো আমল তো আমার নাই কিচ্ছুই তো নাই আমি তখন কি করব বলে আমি আমার দাড়িগুলা মাহবুব কে আর হাতলে সুরতটা আমি ধরছি আর কিচ্ছু নাই ও গো মাহবুত এই সুরতের তুমি এটা বাস্তব বানায় আমারে মাফ করে নিজের জীবনের আমলকে কিচ্ছু মনে করেন এবার আমার কিচ্ছু নাই তার নামও মুসা ছিল তার নামও মুসা সামিরি নামে পরিচিত ওই যে মুসা আলী যখন আল্লাহর সাথে সাক্ষাতে গেছেন এই সুযোগে বনি ইসরা কে সে মুর্শিক স্বর্ণ অলঙ্কার যা চুরি করে আনছিল ফেরাউনের বংশদের গোলায়া গালায়া গরুর বাসুর বানাইছে ওইটা ডাক দিত ব্যয় বেয়া করতো মানুষ মনে করতো মাহবুদ এটার পূজা শুরু করছে তো আল্লাহ তারা যখন মুসা আলহ সাল্লামকে লোহিত সাগর পারকরা মনি ইসরা সহ যখন মুক্তি দিলেন হঠাৎ মুসা আলসালাম দেখলেন স্বামীরও মুক্তি পেয়ে গেছে মুসা আলাই সাল্লাম বলে মাবুত। সারাক্ষণ আমার সাথে লেগে থাকতো এরও আপনি মাফ করে দিলেন এরও বাঁচাইয়া দিলেন হাজর মুসাআলামকে বন্ধু স্বামীরি কে দেখেন না একটু দেখেন না সামিরি তার সুরতটা দেখেন না আপনার সুরত ধরছে আপনার যেমন দাড়ি আপনার যেমন কাপড় স্বামীর কাপড়ও এমন স্বামীর দাঁড়িও এমন আমার বন্ধুর সুরত ধরছে একজন তাকে ওই পানির মধ্যে ডুবাইয়া মারতে আমার লজ্জা লাগছে ওই জন্য আমি বাঁচাইয়ে দিছি মুসারে সাল্লাম তো শ্রেষ্ঠ নবী না মুসার সাল্লাম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী কে আমাদের নবী শ্রেষ্ঠ নবী মুসার্লামের সুরত ধৈরা যদি স্বামীর মুক্তি পায় যুবক কত যুবক আলহামদুলিল্লাহ আমাদের হাতে দাঁড়িয়ে রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত জুমায়া মসজিদে বলেছি প্রায় বলি এটা আমার দিলের বড় শান্তির একটা কারণ যে নিজের তো কোনো নাই আল্লাহ করা যায় এই দেখতেছি কিছু মুখ আলহামদুলিল্লাহ সাক্ষী আছে আল্লাহামদুল্লাহ গত দুই জুমা আগে এক মুরব্বী এলাকায় এদিকে কোথাও চাকরি করতেন বদলি হয়েছে ঢাকা ছেড়ে চলে যাবেন চোখের পানি তার টপটপ করে হাটটা আমার দাড়ির ওনার দাড়ির মধ্যে লাগাইয়া বলতেছে এই মসজিদ থেকে এই সম্পদ নিয়ে যাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহুলিল্লা এই সম্পদ আপনারও নাজাতের ওসিলা হোক আমারও নাজাতের ওসিরা এর মাফ করে দিতে পারে দাঁড়াও না একজন আল্লাহর উপর ভরসা করে আল্লাহ আকবর দাঁড়াও একজন আল্লাহ আল্লাহ আকবর আসো সামনে আসো সামনে আল্লাহ দেখেন আসেন আল্লাহ কবুল করুক আল্লাহ আল্লাহ কবুল আল্লাহ এদের কেউ নজর দিয়ে দিও আমাদের কেউ নজর দিয়ে দিও অপবাদ মাথার উপর চেপে বসে ভয় আতঙ্ক বিরাজ করে ওই মুহূর্তে যারা দাড়ি রাখতেছে আল্লাহ তুমি তাদেরকে ইস্তেকা মাতবুদ আল্লাহ এই আমলকে গোটা উন্নতের নজরাতের রসিলা বানায় দোস্ত হাজরত সাহবা এক তারা কিভাবে আখেরাত মুখী হয়েছেন আর আমি আর আপনার হালত কি ভাই একটু চিন্তা করেন না একটু চিন্তা করেন না রব ডাক দিয়ে বলেছেন মায়া কইরা প্রত্যেকটা মানুষের উচিত আখেরাতের জন্য কি কামাই করতেছে এটা চিন্তা করা কি চিন্তা করছেন একটু চিন্তা করেন না এখনই একটু চিন্তা করেন কি প্রস্তাব বলে লোবনীয় প্রস্তাব নিশ্চয়ই কি প্রস্তাব বলে আবু বকর ওমর যত আমল করছি যত আমল করছি সারা জিন্দগির আমল আপনাকে দিয়ে দিব বিনিময়ে আপনি আমাকে রসুলের সাথে হিজরতের সময় যেই রাতটা ছিলেন ওই রাতের আমলটা আমাকে দিয়ে দেন ওমররে। আমার জিন্দগির সালানের সারা জিন্দগি বলে কিছুই করে নাই এই সালানই বলে এক রাতের আমল আর কিছু নাই আঃ বড়দের হালত এমনি ভাই যে যত বড় তার আমল নিজের আমলকে তত কম মনে করে যে যত ছোট তার ছোট আমলকে সে অনেক বড় মনে করে সমস্যা আল্লাহ নবীর সাহাবিক হজরত ইবনে আমির জুমাহি রাহু তাল ইসলাম কবুল করস্তান একটু লেইটে হিজরতেরও অনেক পরে তার হাজরতমর তখন সাঈদ ইবনে আহমেরাল জুমাহিকে গভর্নিয়োগ করছেন সিরিয়ার একটা শহর হিমস হিমসের গভর্নর বুঝে। একটা শহর ঠিক তৎকালীন সময়ে সিরিয়া ছিল গোটা দুনিয়ার জন্য একটা বাণিজ্যের কেন্দ্র এইরকম একটা বাণিজ্যিক শহরের গভর্নর বানাইছেন হাজরত অমর কথাবার্তা বলে যে তোমরা একটা কাজ করো তোমরা হিমসের এর গরিবদের একটা লিস্ট দাও আমি সরকারি খাজানা থেকে তাদের জন্য একটা বরাদ্দ দিয়ে দিই তো হিমসের এর লোকেরা একটা লিস্ট জমা দিস আশ্চর্য দেখেন গরিবের খাতায় এক নাম্বার নাম হচ্ছে হিমসের গভর্নর সাঈদ ইবিনা আহমের আল চিন্তা করছে একে তো গভর্নর আবার হচ্ছে বাণিজ্যিক শহরের গভর্নর जत बस लेंदेन ओ शहर गवर्नर पकेट तो तवर कथा आजकल दुनिया क्षमत पर्या जो क्यों क्षमत आलो तेम द्रुत खुब देखी अर्थशाली वित्तशाली इसलामी शासन व्यवस्थार सौंदर्य जरा दायित्व पान तीन दिन, दिन गरीब हो जाए এটা ইসলামী শাসন ব্যবস্থার জিজ্ঞেস করলেন টাকা পাইলাকই এই অতিরিক্ত জিনিস রান্না করার জন্য টাকা পাইলাকই বলে ওই আপনি যে খরচ দেন ওটার থেকে একটু একটু বাঁচাইয়া এটা রান্না করছি সাথে যে বেতনটা ভাতাটা নিতেন যেই পরিমাণ বাঁচাইছেন ভাতার থেকে ওই পরিমাণে ভাই আজব লাগে তাই না পার্থক্যটা কোথায় হজরে তোমার জিজ্ঞেস করলেন আমি ওরকম ফাঁকে রকম কি খবর তোমাদের আমির বুঝি গরিব লোকজন আজীব খবর গভর্নর গোটা জাতির জনতার জনগণের মধ্যে সবচেয়ে গরিব এটা কেমন কথা হাজার তোমার দিল থেকে খুব খুশি হইলেন খুশি হইয়ার সাথে সাথে দুধ মারফত এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে পাঠাই দিলেন যাও আমার লিখে দিচ্ছেন হাজি এটা আমির পক্ষ থেকে আহমেরাল জুমাহির জন্য হাদিয়া দুধ যখন সাঈদ ইবনে আহমেরাল জুমাহির কাছে ওই হাদিয়া পেশ করলো হাদিয়া পাইলে ইন্না আলিল্লা পরে না আলহামদুলিল্লাহ পরে জোরে বলেন না মাননীয় প্রধানমন্ত্রী যদি এইরকম আমার জন্য আপনাদের কথা বলতেছেন আমি আমারটাই বলি এইরকম যদি এক পোটলা টাকা আমার জন্য নজর পড়ছে আমার দিকে আর একটা হচ্ছে তুগুলা টাকা হাতিয়া এটা তো না না এটা তো হালাল অথচ আল্লাহ নবীর সাহাবি পড়লেন কি কথা বলেন না ইন্না জিজ্ঞেস করতেছেন আকুতি খতাব মদিনা থেকে কি খবর আসছে ওমরুল খতাব কি সাহায্য বরণ করেছেন জবাব দিচ্ছেন না ঘটনা তা না কেন পড়লেন সাইদ কি জবাব দিচ্ছেন জবাবটা খেয়াল করে সাইদ জবাব দিচ্ছেন আমার আখেরাত বরবাদ করার জন্য আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকাইয়া দেওয়া হয়েছে একটা কথা বললাম আর কি জেসকার লগে তেসকা খুব সহজে বলে ফেললাম যার সাথে যেমন সাহাবি যেমন তার বিষ দিবা কত খায়বি তোরে দেওয়া দরকার তুই নিজে ঠিক না আমার বউয়ের পিছনে লাগোস আজকে ঘরে যাও খবর আছে বিবি কবি হুজুর কি কইসে খালি আমারও দোষ দাও তুমিও তা আসামি আমার বই লাগে আজকে খবর আছে আপনাকে বাড়িতে যাই মধ্যে বিলায় দিতে বলে কবুল কবুল কোনো সমস্যা নাই দেন দেন নিয়ে আপনাদের বিবির খবর বললে তো আমার সমস্যা যাওয়ার সময় আমার আবার হামলা করবে আমি আমারটার কথা বলি দেখে কত খবর ঘরে কত কিছু লাগে হুজুরের খবর নাই হাদিয়া একটা পাইছে এখন সুফিকিরি দেখায় কতবার আল্লাহ সেই নিতে মারে আমার বিবি তো এই কথা বলতো কিন্তু সাহাবির বিবি তো আর আমার বিবি না সাহাবির বিবি আল্লাহরই কবুল করছেন বিয় আলহামদুলিল্লাহ আমি এক হাজার স্বর্ণ মুদ্রা বিলাই দিচ্ছি সুহান মদিনা থেকে যে দুধ আসছেন এই দুধ এই কারবার দেখা স্বামী স্ত্রীর কথাবার্তা শুই ওই বেটা গেছে চমকাইয়া কোন দুনিয়ায় আসলাম রে ভাই এটা মদিনায়ও তো রুকম আল্লাহওয়ালা দেখি নাই দ্রুত এই দরবার থেকে বিদায় নিয়ে তিনি ছুটছেন মদিনা পানে অমর্তাবের কাছে আচরণ এই খবর শুইনা। না হজরত চমকায় গেছেন আল্লাহ এইরকম বুজুর্গ এইরকম মোত্তাকি এইরকম জাহিদ এইরকম দুনিয়া বিমুখ আমি আমার কাছে গোটা হিমসের মানুষ পঙ্গপালের মতো দৌড়াই আসছে আমিরুল মমিনিনকে দেখার জন্য নদিনা থেকে আমির উল মমিন এই রকম মজমা এই দুনিয়া না এটা যে এমপি সাহাশা জিজ্ঞেস করবে কোন এলাকায় এই কমিশনারের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি তখন সবাই চিন্তা করবে হা আমি এখন দাঁড়াই অভিযোগের জন্য আর সকালবেলা হয়ে পড়ি ইসলামী শাসন ব্যবস্থায় মানুষের অধিকার পুরা পুরি হক যার যা আছে ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করলেন আমার কারে দেখতে আসলাম কি খবর শুই না আসলাম এখন দেখি অভিযোগের শেষ নাই বসেন বসেন আর দাঁড়ায় না দেখি এই চার জনের খবর শুনল প্রথম জন বলতেছেন এই বলে আপনার অভিযোগ বলে চিন্তা করেন কি ভয়ংকর অভিযোগ খেয়াল করেন কত মারাত্মক অভিযোগ আমাদের গভর্নরের বিরুদ্ধে আমাদের গভর্নরকে আমরা আমার আপনার নেতাদেরকে দিনে রাত্রে চব্বিশ ঘন্টায় কেউ যদি আসে বরং উল্টা এলাকা সাফ এদিকে কেউ থাকা যাবে না আসতেছে বিআইপি আসতেছে দেখবেন থাক দূরের কথা এলাকা সাফফা। সাফা আসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ আমিরকে দিনে পাওয়া যায় রাত্রে রাগ হয়ে সাইদ কি খবর এ তো মারাত্মক অভিযোগ মানুষের ওই জমানোর জন্য এটা মারাত্মক অভিযোগ দিনে পাওয়া যায় রাত্রে পাওয়া যায় না ভাই বন্ধু মনোযোগ দিয়ে শোনেন সাইদ জবাব দেও তারাও মানুষ তোমাকে দিছি তোমাকে দিনে পায় রাত্রে পায় না বিষয়টা কি না আমি আমার জীবনটাকে দুইটা ভাগ করেছি আমির উলিন এই জন্য এই মানুষগুলো আমার রাত্রে পায় না আমি এরকম সাহাবাই কালাম নিজের সময় থেকে রবের জন্য আলাদা সময় বের করছেন কারণ তারা পুরা জীবনটাই তাদের আখেরাত আর আমার আর তোমার হালত হইল তুমি আর সব করতে পারি কিন্তু রবকে সময় দেওয়ার টাইম নাই যাদের জন্য গাছ তাকায় দেখো তাকায়া দেখো তুমি মনে করতো গাছটা এমনি দাঁড়াইয়াছে না তুমি জানো না ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া তার রবের তেজবি পড়তে শেষ একটা নিকৃষ্ট কুকুর যাকে তুমি নিতকৃষ্ট প্রাণী মনে করা গরু ছাগল যাদেরকে তোমার খবর বিষাক্ত জীবজন্তু সাব বিচ্ছুপো কামাকর যাদেরকে যাদের বিপদ থেকে বাঁচার জন্যে তুমি তাদেরকে মেরে ফেলতে চাও তোমার খবর নাই ওই সাপ বি আল্লাহর জমিনের সব মখলুক সব মখলুক আল্লা তেজবি পরে তোমরা ওই তেজবি বুঝো না সবাই তাজবি পরে পরে না কে যাদের জন্য রব গোটা মশলুক সৃষ্টি করলেন সেই মানুষই পড়ে না উদাহরণ দিই আপনাদেরকে হাজরত আলী কম এর উপর রাগ কইরা কম কথা শুনে না রাগ কইরা যখন চলে যাচ্ছেন যে আমি এখানে থাকবো না অন্য জায়গায় যাই দাওয়াত অন্য জায়গায় দিব এলাকা ছেড়ে চলে যাচ্ছেন আয়াত নম্বর সাতাশি আটাশি সতেরো নম্বর কোরআন শরীফের আট নম্বর পৃষ্ঠার আট নয় দশ নম্বর লাইন গুলোতে গেলে পেয়াজ করিম বলতেছেন ইউনুস আলী সালাম সম্পর্কে وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَادِبًا فَظَنَّ أَنْ لَنْ نقدر عَلَيْهِ হজরত ইউনসআাল রাখ করে চলে যাচ্ছে হজরত ইউনুসআসাল্লাম শুনতেছেন ওই যে পানির নিচে পাথর গুলো আছে পাথর গুলো আল্লাহবি পড়তেস উদ্ভিদ পড়তেছে মাছ আল্লাহর তসবি পড়তেস এই দৃশ্য দেখায় হজরতাল সালাম ফনাদাফি জুল অনেকগুলো অন্ধকার রাতের অন্ধকার পানির অন্ধকার মাছের পেটের অন্ধকার এই তিন অন্ধকারকে মিল্লা আল্লাহ বহু বহুবচন ব্যবহার করেছেন অনেকগুলো অন্ধকারের মধ্যে আন্তা মাবুদ আমি যা বুঝার বুঝেছি পানির নিচু আপনি বাঁচানোয়ালা পানির উপরে আপনি বাঁচানোয়ালা পানির নিচু আপনি রব পানির উপরেও আপনি রব লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া কোন রব নাই আপনি ছাড়া কোনো মাহবুদ নাই সম্পৃক্ত না মাঝে মধ্যে এগুলো একটু বলি সাইডের এর কথাবার্তা জাল জাল নিয়ে যখন মাছ ধরতে যায় টার্গেট তো বোয়াল মাছ আর মাছটাই থাকে পায়ের মধ্যে মাঝে মধ্যে পুটি ট্যাংরা এগুলা পড়লে এগুলাকে ছেড়া দেয় নিয়ে নেয় না কিছু কথাবার্তা নিয়ে নিবো আর কি ডাকে সাড়া দিলেন রব নিজে বলতেছেন ফেসা আমি তার ডাকে সাড়া দিলাম এই বিপদ থেকে আমি আমার বন্ধু ইউনুসকে বাঁচাই দিলাম কিসের কারণে ওই যে দোয়াটা পড়েছেন এটা একটা ইস্তেফার এটা একটা তৌবা লাহা ইনতা এই দোয়াটা ইনুস আলাইসালাম পড়ছেন এই জন্য আমরা এটাকে বলি দোয়া ইনুস দোয়াইনুস যুগের পরিবর্তনের যুগ চেঞ্জ হইতে হইতে হইতে হইতে এই পর্যন্ত আইসা এখন দোয়াই দোয়াইনুস নাই এখন দোয়াইনুস হয়ে গেছে বিসি খতম আর ওই দোয়ারে বানাইছি আমরা এখন বেশি খতম ইউনুস। কয়জন লাগে দশজন সাল লাগবার না কতবার পড়তে হয় আমার কিছু জিজ্ঞাসা আপনাদের কাছে আমি একজন আয়েন দশ জনে মিললে এই খতমটা পড়ি আসেনি কি কোথাও কেউ শুনছেন জীবনে যদি ইনুস আলাহাম দশ জনে মিললে খতম থাকে আমার কোনো আপত্তি নাই পড়েন আপনারা बेसिंग प्रश्न दौड़ी अरे हुजूर मरा जाना दिन और शरियत शिखार उस्तादा खत्म हजुरी खाटाइया मन मानसिकता पैसा दी कटाया क्यों पय दुआ हजूर क्या मरबे আপনি আলেমদের কাছে ব্যাখ্যা যায় না আমি আর আপনি হয়তো কখনো এই প্রশ্ন করব যে এই দুর্লের বিপদ থেকে আল্লাহ আমারে বাঁচাবে না কেন এটা তো নবী আর আল্লাহর ব্যাপার এখন যেহেতু নবী নাই নবীর ওয়ারিস ওলামায় কারাম আছেন কাজে এই দোয়া আমার দায়িত্ব না আমি আলেমদের দায়িত্বে ছাড়া দিই তারা খতম করে বক্সাইয়া দিবে আমার বিপদ কাইটা যাবে আমি দুইটা পয়সা দিয়া দিব ষ এটা আল্লাহ জানতেন জানতেন বই আল্লাহ এই বক্তব্য দিয়েছেন ওয়াজা আলিকা নুনজিল না এটা নবী না এটা আমার আর মমিনের ব্যাপার কেমত পর্যন্ত যত এই আমার কাছে পানাস চাইবে আমি আল্লাহ ওয়াকাজা আলিকা এমনি ভাবে কেমনি ভাবে কেমনি ইনুস আলাকে যেভাবে মুক্তি দিয়েছি গোটা উম্মদকে গোটা মমিনকে কেমত পর্যন্ত আমি এইভাবে নাজাদ দিতেই থাকবো দিতেই থাকবো কারণ করেন আল্লাহ বলতেছেন মমিন না ডাক দিলে আমি দোয়া কবল করব। আল্লাহর কথা আপনার বিশ্বাস হয় না কেমন মুমিন আপনি আল্লাহ বলতেছেন মুমিন তুমি ডাক দিলে আমি জবাব দিবা যা লিকা মানি বুঝেন অকাজা আলিকা মানি ডাকে যেমন সারা দিছি তার ডাকে সারা দিব কিন্তু আল্লাহ আপনি কি নিজেকে মুমিন মনে করেন না যদি তাই হয় যদি আপনি নিজেকে মমিন মনে না করেন আপনি যদি মমিন নাই হইয়া থাকেন তাইলে দর্জন কেন গোটা দুনিয়ার হুজুর খবর দিয়ে খত্ন পড়াই আপনার বিপদ কাটবে না আল্লা দোয়া পর্বে নিজে নিজে ইনশাল বলেন শুদ্ধ কয়রা উচ্চারণ করেন লাহ ইনক ইন ওই ইনুসআসালামের ঘটনার দিকে চিন্তা করেন আর দোয়াটার অর্থটা বুঝেন তাইলে আপনার মধ্যে একটা আবেগ কাজ করবে খুব আবেগের সাথে আল্লাহর কাছে আল্লাহ দিয়ে ছাড়া কোনো মাহবুদ নাই পানির নিচেও আপনি মাহবুদ পানির উপরও আপনি মাহবুদ আর আপনি চিন্তা করবেন ওইভাবে আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি নবী ইনুসুর ও মাহবুদ আমারও মাহবুদ আপনি চিন্তা করবেন এইভাবে কি আপনি নবীন মাহবুদ আমারও মাহবুত কারণ ইউনুসরও মাহবুত আপনি আমারও মাহবুত ঠিক আছে না ইনশাল এরপর সুভান এক আপনি অক্ষমতা থেকে পবিত্র সুভান আপনি পবিত্র আপনার কোনো সমস্যা নাই ত্রুটি যা আমার ইন্নি কুন্তুমিনা জালিমিন অপরাধী আমি আপনার কোনো ব্যাপার না আপনি ইচ্ছা করলে আমাকে মাফ করে দিতে পারেন সব এইভাবে চিন্তা কইরা মনের মধ্যে একটা আবেগ নিয়া আল্লাহর কাছে মনে আছে না চলেন আমাদের জায়গা মতো যাই ওই যে বলতেছিলাম जगतर सब सब जिन सब बस्तु जाके तुम्हारे प्राणी मन करो ओटाओ जानेल्ला तेजी पड़े ना जार प्राण आओ पड़े निसप्राण निष्प्राण किसु नाई नि� कास्पष्ट प्राणटा क्लियर ना बुझा जाए प्राण नाइन जैक समस्त किस तस्बी पड़े पाथर जो आल्ला तस्बी पड़े कुरने करीम आल्ला उदाहरण दी এই উদাহরণটা দিয়েই আমি আমার আলোচনা শেষের দিকে টানবো একটু বুঝেন একটু আমার কিন্তু আপনার হালত কি আমি তো জানি না ভাই আমি বয়ানের মধ্যে বলি প্রায় এটা উচ্চারণ করি যে কথাগুলো বলতেছি আমি আমাকে বলতেছি আমি আমার হৃদায়তের জন্যই বলতেছি সাথে কারো যদি ফায়দা হয় এই মাকসাত হইতে পারে হইতে পারে না এটা মোটামুটি নিশ্চিত আমার উত্তম মানুষ এখানে বহু আছেন আখেরত কে এমন ভাবে ভুলছি রব বলতেছে এত কিছুর পর এত কিছুর পর কত কথা বলে যাচ্ছেন ওয়াজ হচ্ছে মাহফিল হচ্ছে কত লেখালেখি কত কিছু এরপরে তোমাদের অন্তর সপ্তাহ অন্তর সপ্ত বলে শক্ত বলে পাথরের নে শক্ত এরপর রব বলতেছেন শুধু পাথরের মত নয় পাথরের চেয়েও কারো শক্ত কেন কারণ পাথরের মধ্যে পাথরের মধ্যে বহু পাথর এমন আছে বহু পাথর তো এমন আছে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে আরে মানুষ আমার বড় আফসুস লাগে লাগে। এই আজকে এই কথাগুলো যাদের কানে যাবে তারা সতর্ক হন ওই যে ঝর্নার নিচে যায় ফরমানি কইরা সেখানে যায় নাচানাচি করেন আপনি মনে করতেছেন পানিটা পড়তেছে উপর থেকে আরে দোস্ত আপনার জানা নাই আপনার মতো আরেকটা একটা আপনার মত না আপনি তো গোটা দুনিয়ার মধ্যে উত্তম মাখলুক সর্বশ্রেষ্ঠ পাথর যাকে আপনি মনে করেন ওই পাথরের কান্নার পানি আল্লাহ আরে ক্ষতলুক যাই ওই পানিগুলোর মধ্যে উলঙ্গ হেয়ান আছে কত বড় কম্বক্স কত বড় আজকে ঠিকা এই ঝর্নার নিছে গোসল করার সময় এই জিনিসটা চিন্তা করেন যে আল্লাহর এক মাখলুকানো যাই নাচানাচি করতেছি কত বড় খারাপ আমরা কত খারাপ চিন্তাটা কইলেন ভাই আনহার। বহু পাথর এমন আছে যে আল্লাহর ভয়ে কান্না করে হারে মানুষ আল্লাহর ভয় তো নাই কান্না আসবে কত্থিকা দিল এত শক্ত হয়ে গেছে কান্না আসে না তিল শক্ত হয়েছে না পানি পড়ে না কিন্তু আরেক শ্রেণীর পাথর আছে ওনা আরেক পাথর আছে যাকে ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায় আরে মানুষ চোখ দিয়া পানি না আসুক অনেক মানুষ আছে না কিন্তু দিয়া না পড়লেও ভিতরটা গলে যায় আছে কি নাই আল্লাহ বলতেছেন পাথরের মধ্যে এইরকম আছে কিন্তু তুমি তো নাই তোমার দিলও তো গলে না ও আছে ভয়ে উপর আল্লাপতে গড়ায় গড়ায় নিচে পরে তুমি তো মনে করো পাথর থেকে আসতেছে এগুলা আর এগুলা হরণ কইরা সিমেন্ট ফ্যাক্টরিতে নিয়ে বেচো কিন্তু তোমার খবর নাই এই পাথরগুলা গুলা আল্লাহর ভয়ে এগুলা গড়াইতে গড়াইতে কাঁপতে কাঁপতে আসতেছে আরে মানুষ চোখ দিয়া পানিও তো পরে না অন্তর করে না ভেতরটাও কান্না করে না আল্লাহর ভয়ে না আল্লাহ বলেন সম্পর্কে মানুষ তুমি যা করো যা করো আল্লাহ আল্লাহ তোমার সব জানেন সব জানেন একদিন সব হিসাব তোমাকে আল্লাহ চুকাইয়া দিবেন নজিবুল্লাহ আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত আল্লাহ তাহলে আমাকে আপনাকে বারবার ডাকতেছেন ডাকতেছেন কেন তুই এমন করতেছ কেন প্রত্যেকটা মানুষকে প্রতি মুহূর্তে রব ডাকতেছেন কি বইলা মানুষ তোরা এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ কি সুন্দর কান দিলাম কি সুন্দর চেহারা বানাইলাম মা রিম ওই ক্যারিম রবকে ভুই লাগিলা কি পাইয়া কি পাইয়া কি এমন নেমত পাইছো তুমি আল্লাহর নাম যদি গন গনা শেষ করতে পারবা না তাইলে এত নেমত ভোগ করার দোস্ত প্রতিদিন আমি আর আপনি প্রতিদিন আমি আর আপনি দেড় লক্ষের উপরে শ্বাস আমাদের চলে লক্ষর শ্বাস প্রশ্বাস ফেলছি অথচ কৃত্রিম শ্বাস জন্য জন্যে হসপিটালে লক্ষ লক্ষ টাকা পেমেন্ট করতে হয় আল্লাহর শুধু শ্বাসের এই নিয়ামতের যা যাও যদি দিতে হয় গোটা জিন্দগির আমল দিলেও তো একদিনের শ্বাসের হিসাব আসবে না কত নে ভোগ করতেছেন আল্লাহ ওই জন্য ডাক দিয়া বলতেছেন প্রতি আল্লাহকে ভুইলে যাওয়ার সময় চিন্তা করবা আহারে এই মুহূর্তে আমার রব আমাকে ডাক দিচ্ছেন কি বইলা মানুষ কোন জিনিস পাই তুমি মহাব্বত জাগাইতে হবে ভয় জাগাইতে হবে আশাও জাগাইতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হাজরাতে সাহবা কেরামের মতো আখরাত হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন দুনিয়ার কামাবো দুনিয়াকে কামাবো না তা দুনিয়া কামাবো কিন্তু আমার দুনিয়া হবে আমার জরুরতের জন্য আল্লাহবির তহলিলের মধ্যে থাকবো ইনশাল থাকবো ইনশাল শূন্যতের উপর চলবো ইনশাল শূন্যতের উপর চলতে আমাদের এক্সট্রা কোন কাজ করতে হয় না আমার স্বাভাবিক যেই কাজগুলো আছে एग्लू करार समय कर एक दृष्टि उदाहरण शास करते घर ढुकार करें करें ना जर घरे आदर करें कि करें ना चुमु खान की खान ना आज के थे दृष्टिभंगी टाइम चेज करें से चे। चुमु देर समय আপনি একটা চিন্তা করবেন আদর করার সময় একটা চিন্তা মাথায় আনবেন কি যে আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন আমার নবী বাচ্চাদেরকে চুমো দিতেন তাইলে আপনার হয়ে যাবে। আপনার আদরটাও অ্যাবাদত হয়ে যাবে কঠিন নাকি শোয়ার সময় বিছানা ঝাড়েন কি ঝাড়েন না আসেন না কেউ এরকম কেউ বিছানা না যাইরা ময়লার মধ্যে শুয়ে পড়েন আসেন কেউ বিছানা ঝাড়েন তো आज के झारा समय चिंता करबी हु कर झाड़ाओं अबाद घरे बिया ढुकले ती ढुका जाए डान पाव दिए ढुकले स्लो ढुकते है यही रख आसें तथ्य अपन का डान पाव दिए ढुकले तो ढुका है बम पाओ दिया ढुकले तो ढुका है आज के थे चिंता करुकबो डान पाओ दिए ढुकब ढुका बेट हो समय ढुकाय ढुका क्या अबाद डान पाओ बाम पाओ झमेला लेके जाए जगह जा डान पाओ दीबेंगे बाम पाओ दीबें आज के नियम मने रखें तैयार सहज हो जाए ঢোকা আর বাইর হওয়া ঢোকা আর বাইর হওয়া যেখান থেকে বের হবেন যেখানে ঢুকবেন দুইটার মধ্যে কম্পেয়ার করবেন কোনটা উত্তম কোনটা অনুত্তম যেটা ছাড়তেছেন ওটা উত্তম না যেখানে যাচ্ছেন ওইটা উত্তম ডান আর বামের মধ্যে কোনটা উত্তম বলেন তো জুড়ে বলেন ডান ডান উত্তম কাজে আপনি যেখানেই যাবেন উত্তমের সাথে উত্তমকে মিলিয়ে দেবেন অনুত্তমের সাথে অনুত্তম কে মিলে এইবার উদাহরণ করেন মসজিদ উত্তম না বাহির উত্তম কাজে মসজিদ থেকে বাইর হওয়ার সময় কোনটা দিবেন ডান না পাম উত্তম রে উত্তম অনুত্তম রে টয়লেট উত্তম না ঘর উত্তম টয়লেট উত্তম না ঘর উত্তম। টয়লেটে যাওয়ার সময় কোনটা দিবেন বের হওয়ার সময় ঘরে ঢুকার সময় ঘর থেকে বের হওয়ার সময় মশাল কতগুলো হয়ে গেল না বলেন না আচ্ছা কোন ডাক্তার কেমন আপনাদেরকে কোনোদিন বলেছে যে টয়লেটে বাম পাও দিয়ে আগে গেলে পায়খানা ক্লিয়ার হবে না শুনছেন কোনোদিন আসেন কোনো ডাক্তার তাইলে আপনি খামাখা একটা শূন্য থেকে কেন বঞ্চিত হচ্ছেন অভ্যাস বানাইবেন সুন্নত অভ্যাস বানাইবেন অভ্যাস কেমনে বানাইবেন অভ্যাস বানানোর আমার বাথরুমে যাওয়ার সময় ভুলে যাই খালি ডাইন পায়ে হাকিম উলম্মদ শিখায় আছে তুমি একটা কাজ করবা যখন ডান পাও দিয়া ঢুকবা ঢুকা যখন মনে পড়বে আবার শূন্য তরিকায় হইবা বাম পাও দিয়া ভাই আমার দরকার নাই তুমি শূন্যোত্তরিকায় ঢুকো কারণ তুমি ভুল করে ঢুকলে তোমার আমি ভুলে দেই তুমি ভুল করে ঢুকলে আমি খেল করলাম তুমি এটার জরিমানা হিসাবে দুইটা শূন্যত আদায় ইবলিস টয়লেটের মাথায় বৈসা থাকবে ঢুকার সময় আপনারে আওয়াজ দিবে মনে করাইয়া দিবে দোস্ত বাম পাও দিয়া ঢুকেন কারণ ভালো চায় না দিন কান্না করছেন কেন কান্না করছেন তাহাজুত ছুটছে এই জন্যে না তাহাজ ফরজামল না তাহাজুত ও আজিব না শূন্য তে না তাইলে কান্না করছেন কেন নফলা আমল ছুইটা গেলে কানতে হয় দেখায় এগুলা খামাখা খামাখা তুমি চিন্তা কর কোন পাপ করছ যেই পাপের কারণে আল্লাহ চান নাই তোমার মতন বান্দা তার সামনে গিয়া দাঁড়াক তুমি আল্লাহর কাছে যদি তোমার মঞ্জুরি থাকতো তাইলে তোমার কাপড় ও পাক থাকতো হাতে সময়ও না। তিনি আল্লাহ তার সামনে আমাকে দাঁড়াইতে দেন নাই ওই জন্যে কানসেন সারাদিন রাতে দেখে এক বড় এই এইরকম কাপড় চোপড় পাগিয়ে ডাকরি পড়া ইলিশ আবার পাখরি পড়ে নাকি ইবলিশে নাকি হা পরে নাইলে দেওয়ান বা কি জন্য পরে পরে মাঝে মধ্যে পড়তে হয় ধোকা দেওয়ার জন্য লাগে গোলা থাকে হঠাৎ দেখে এক বুজুগ আইসা তু তাড়াতাড়ি ভাই হো তাই না ভাই সাথে সাথে ঘরটা ভেঙে পড়ছে ওই বেড়া তো চমকে গেছে কোন বুজুর্গ আমরা হইলো তো দৌড়ে যাই শেষ দেখতাম আরে আল্লাহ এটা নাই আল্লাহ নিজে নেই পাগল তো মাথায় তো কিছু নাই ওই আল্লাহর বান্ধা তো ব্যাকল হয়ে গেছে কোন বুঝুরাপ ভাই আপনি কে কোন দুনিয়ার মানুষ আপনি আমি মিস্টার ইবলিস আরে ইবলিস আবার মানুষকে বাঁচায় সারা জিন্দিগে শুই না আসলাম ইবলিস হইলো মানুষের শত্রু হ্যাঁ আর এখন ইবলিস মানুষকে বাঁচাই দিয়েছে বিপত্তিকা কার গাধা আমি কি তোর বাঁচাইছি তুই এই বাড়ির নিচে ভাঙ্গা পড়লে তুই শহীদ হয়ে যাইছি এটা আমি চাই না ভালো চাইবে না এই জন্য আদায় করে ঢুকেন এইভাবে অভ্যাস করা অভ্যাস করা মসজিদে ঢুকে গেছেন বাম পাও দিয়া আবার বাম পাও দিয়ে বের হন জরিমানা আবার বাম বের হত বাম বের হই আবার ডান পাও দিয়ে ঢুকেন ডবল শূন্য তদায় হয়ে যাবে একটা না মসজিদে ঢুকার সময় পাঁচটা পাঁচটা শূন্য আদায় করা যায় আপনার কোনো সমস্যা হবে না ঢুকা ঠিকই হবে বাম পায়ের জুতা খুইলা বাম পায়ের জুতার উপর দাঁড়াবে ডান পায়ের জুতা খুইলা তারপর ডান পাও দিয়া ঢুকবেন কয়টা শূন্য তাদের হলো। বাম পাও দিয়া বাম পায়ের জুতা খুললেন ডান পাও দিয়া ঢুকলেন কয় শূন্যত দুই শূন্যত বিশ মিল্লা পড়বেন সল্লাহ পড়বেন দুয়া পড়বেন তিন শূন্যত কয়টা হলো। একসাথে পড়ার জন্যে বিসমিল্লাহ আল্লাহ একসাথে তিন শূন্য জুতা খোলার সময় পাও দেওয়ার সময় দুই শূন্য আদায় করলেন আরে ভাই আপনার নাজাতের জন্য একটা শূন্য তো যথেষ্ট হয়ে এই চিন্তা আপনার কখন আসবে যখন আপনার গোটা জীবনটাকে আপনি চিন্তা করবেন আখেরাত করবেন তখন আপনার দুনিয়াকেও আখেরাত বানানো যায় ইনশাআল্লাহ করবো ইনশাল আল্লাহ আপনাদেরকে আমাকে সবাইকে দিনের জন্য কবুল করেন গোটা জীবনটাকে আখেরাত মুখী বানোর দান করেন সবাইকে আমিন জান্নাতের এই বাগানে আমরা বসেছি আল্লাহ দিনের কথা বলেছি আল্লাহ শুনেছি মহাবুত আল্লাহ এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাহবুত আপনার গুণের রসিল ভুলগুলো ক্ষমা করে আমল গুলোকে কবুল ও মঞ্জুর করেন রব্বুল আলামিন হে বাড়ায়া আকা ইনামদার তাজ ধরে মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা yathare যারা কবর বাসী হয়েছেন মহবুত আল্লাহ প্রত্যেকের কবর আমি পৌঁছায় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা কবর আল্লাহ হয়েছেন কবরে আমাদের যাদের মা নাই বাবা নাই মা কবরে কি অবস্থায় আছে জানি না আল্লাহ মা এটা তো মনে আছে আল্লাহ আমাদের আরামের জিন্দিগির জন্য আল্লাহ আল্লাহ যেই মা বাবার ওসিলাই আপনাকে চিনলাম যেই মা বাবার ওসিলাই আপনার কুদরতি পায়ে করি আল্লাহ যেই মা বাবার আপনার কালামের তিল করি আল্লাহ মাহবুদ যে মা বাবা ছোটবেলায় আপনার সাথে পরিচয় করাইছেন মাহবুত ওই মা বাবাকে কবরে বড় অসহায় আল্লাহ কবরে কি অবস্থায় আছে জানি না মাহবুদ আল্লাহ আল্লাহ ছোটবেলায় তারা যেভাবে মায়া করে করে বুকে নিয়ে আল্লাহ যেভাবে বড় করেছেন মাহবুত আজকে ওই অসহায় মুহূর্তে আল্লাহ আপনার রহমতের কাছে তাদেরকে সুপরদ করলাম মাহবুত আয় আল্লাহ আপনার রহমত দিয়া তাদের কবর গুলোকে জান্নাতের টোকরা বানাইতেন আল্লাহ আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ মৌরে করিম আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনডার মোত্তাকি পরেসগার বানিয়ে দেন আল্লাহ আমাদের মৃত্যুর পর যেন আমাদের সন্তানরা আমাদের জানাজা পড়তে পারে আল্লাহ আমাদের মৃত্যুর পর আপনার রহমতের দুয়ারে যেন ভিক্ষার হাত পেতে চোখের পানি ফেলে ফেলে পড়তে পারে রব্বের হামহুমা আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে ওইরকম দিনদার মত তা কি পরেসগার দেন আল্লাহ আমাদের অনেকে বাচ্চা অনেক বাচ্চা পরীক্ষা দিবেন মাহবুত আল্লাহ তাদের পরীক্ষায় সব রকমের চক্রান্তে লিপ্ত আল্লাহ ধ্বংসের সব রকমের উপকরণ আজকে সহজলভ্য হয়ে গেছে মাহবুদ আল্লাহ আপনার কুদরতি হাতে আমাদের বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আমাদের দুনিয়ার শান্তির কারণ বানাই দেন আল্লাহ আমাদের আখরাতের নাজাতের বসিরা বানিয়ে দেন আল্লাহ মাহবুদ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমাদের আওয়াজ যে পর্যন্ত ভাইদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের পরিবারে আপনি শান্তি না আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত তৈরি করে দেন আল্লাহ আল্লাহ সন্তান বাবা মার মহাব্বত তৈরি করে দেন আল্লাহ সন্তানকে বাবা মার থেকে হেফাজত করেন আল্লাহ বাবা মাকেও সন্তানের জিম্মারি দায়িত্ব যথাযথ পালন করার আদায় করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ সকলকে আপনি আয়োজন করে ঘোষণা দিয়ে প্রচার করে যেভাবে সম্পৃক্ত হয়েছেন আল্লাহ প্যান্ডেল মাইকালা সহ যারাই সম্পৃক্ত হয়েছেন মাহবুদ এই মাহফিলের আমুল গুলোর আল্লাহ সবাইকে আপনি নাজাদ দিয়ে দেন আল্লাহ আজাব থেকে মুক্তির মুক্তিরা বানাই দেন আল্লাহ আজকের এই বিশেষ দিনে মাহবুদ আমাদের দেশের আল্লাহ এক বিশেষ দিন আজকে এই দেশের স্বাধীনতার জন্য এই দিনে যারা বরণ করেছেন আল্লাহ জালিমদের নির্যাতনে যারা শহীদ হয়েছেন মাহবুদ আল্লাহ দেশকে মুক্ত করার জন্যে আমাদেরকে মুক্ত বাতাস পাইয়ে দিতে যারা সহযোগিতা করেছেন মাহবুদ আল্লাহ আয় আল্লাহ ওই সমস্ত শহীদদেরকে আপনি তাদের মর্যাদা আরও বৃদ্ধি করে দেন আল্লাহ পরেজগার বানিয়ে দেন আল্লাহ স্বাধীনতায় যে সমস্ত সংগঠকরা কাজ করেছেন আয় আল্লাহ তাকে তার উত্তম বদলা দিয়ে দেন আল্লাহ মাউরে আমরা যারা হাত উঠাইছি মাহবুদ আমরা গুনাগার আল্লাহ গুনার বুঝানি আপনার দুয়ারে আসছি আমরা জানি কত গুণা করেছি কত গুনা করেছি আল্লাহ আমাদের ভরসা তো একটাই আমরা যেই রবের গুলামি করি সেই রবের নাম মাহভুদ আপনা বলেছেন লা তখন তুমি রহমত্লা আপনি না বলেছেন আল্লাহ আপনার রহমত থেকে নিরাশ হইতে না মাহবুদ মাহবুদার মত আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ তোবা করতেছি আর গুনা করবো না আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি গুনাগার আমাদের পরিচয় আমরা গুনাগার আপনার পরিচয় আপনি দুনিয়ায় এরাকে যত জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ মুসলমানদের এই রক্তের বদলা যেন আমরা নিতে পারি সে তৌফিক আপনি দ যারা হাত উঠেছি মাহবুদ এখানে আমাদের সকলের আমলগুলো আপনার দুয়ারে পেশ করলাম আয় আল্লাহ সব আমলের একটা আর্জি করি গো মাহবুদ আল্লাহ আমাদের কাউকে আপনি গুণা অবস্থায় মৃত্যু দিয়ে না আল্লাহ আল্লাহ গুনা অবস্থায় মৃত্যু না আল্লাহ আল্লাহ আপনার কুদরতি পায়ে আপনার কালামের করা অবস্থায় ডাক দিয়ে আল্লাহ আল্লাহ ঋণের বোঝা নিয়ে কবর এ নিয়েন না আল্লাহ জান্নাতের বাড়িটা না দেখায় কবরে নিয়েন না আল্লাহ ন্যাক্কার বান্দাদের অন্তর্ভুক্ত না করায় কবরে নিয়েন না আল্লাহ নিজেকে উজাড় করে দিয়েছেন মাহবুদ তাদের এই সহযোগিতাকে নাজের রসিলা বানিয়ে দেন ভবিষ্যতে আরো এই মাহফিলের আয়োজন তারা করতে পারে সে তৌফিক তাদেরকে দিয়ে দেন আমিন মুখপাত্র